শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল রাম নিত্যগোপাল চৌধুরী প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন আজ পঁচিশে ফেব্রুয়ারি আঠারোশ তিরাশি খ্রিস্টাব্দ রবিবার চোদ্দই ফাল্গুন কৃষ্ণা তৃতীয়া রাখাল হরিশ লাটু হাজরা আজকাল ঠাকুরের পদছায়ায় সর্বদা বাস করিতেছেন কলিকাতা হইতে রাম কেদার নিত্যগোপাল মাস্টার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন আজ চৌধুরী আসিয়াছেন চৌধুরীর সম্প্রতি পত্নী বিয়োগ হইয়াছে মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়েবার আসিয়াছেন তিনি চারটা পাশ করিয়াছেন রাত সরকারের কাজ করেন রামপ্রভৃতি ভক্তদের প্রতি শ্রী রামকৃষ্ণ বলিতেছেন রাখাল নরেন্দ্র ভবনাথ এরা নিত্য সিদ্ধ জন্ম থেকেই চৈতন্য আছে লোক শিক্ষার জন্যই শরীর ধারণ আর একথা কাছে আছে কৃপা সিদ্ধ হঠাৎ তাঁর কৃপা হল অমনি দর্শন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 পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না আর তার বিষয়ে কে বিচার করে বুঝবে তার পাদপদে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত তার অনন্ত ঐশ্বর্য কি বুঝবে তার কার্যই বা কি বুঝতে পারবে ভীষ্মেব যিনি সাক্ষাত অষ্টবসুর একজন বসু তিনি সরসজ্জায় শুয়ে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 একজন মাগী মরবার সময় সজ্ঞানে গঙ্গা লাভ করলে চৌধুরী জিজ্ঞাসা করিলেন তাকে কি রূপে দর্শন করা যায় শ্রী রামকৃষ্ণ বলিতেছেন এ চক্ষে দেখা যায় না তিনি দিব্য দেন তবে দেখা যায় অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য দিছিলেন। तुम्हारे केवल हिसाब कित केवल विचार करवादी राग भक्ति अनुर स्थिर ना भक्ति प्रिय खोल दिए जामन गुरु प्रिय गब गब कर राग भक्ति शुद्धा भक्ति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 ठाकुर पे से बा पाये त्रिलोक जयी सुन चंद्रा बोली भक्तर कथा कई मुक्ति मिले कभू भक्ति मिले कई ভক্তির কারণে পাতাল ভবনে বলির দ্বারে আমি দাঁড়ি হয়ে রই শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে কারণে নন্দের ভবনে পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই মূল কথা ঈশ্বরের আগানুগা ভক্তি আর বিবেক বৈরাজ্য চৌধুরী বলিতেছেন মহাশয় গুরু না হলে কি হবে না শ্রী রামকৃষ্ণ উত্তর দিতেছেন সচ্ছিদানন্দই গুরু সব সাধন করে ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন ওই দেখ তোর তারপর গুরু ইষ্টে লীন হয়ে যান যিনি গুরু তিনি ইষ্ট গুরু খেয়ে ধরে দেন অনন্তব্রত করে কিন্তু পূজা করে বিষ্ণুকে তাঁরই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ রামাদি ভক্তের প্রতি ঠাকুর বলিতেছেন যদি বল কোন মূর্তির চিন্তা করব যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে কিন্তু জানবে যে সবই এক কারোর বিষ করতে নাই। শিব হরি, ভিন্ন ভিন্ন রূপ যে এক করেছে সেই ধন্য বহিঃব হৃদে কালি মুখে হরি বল একটু কাম কামক্রোধাদি না থাকলে শরীর থাকে না তাই তোমরা কেবল কমাবার চেষ্টা করবে ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন ইনি বেশ নিত্য মানেন লীলাও মানেন একদিকে ব্রহ্ম আবার দেবলীলা মানুষ লীলা পর্যন্ত কেদার বলেন যে ঠাকুর মানুষ দেহ লইয়া অবতীর্ণ হইয়াছেন নিত্যগোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন এর বেশ অবস্থা পুনরায় নিত্যগোপালের প্রতি বলিতেছেন তুই সেখানে বেশি যাস নি কখনো একবার গেলি ভক্ত হলি বা মেয়ে মানুষ কিনা তাই সাবধান সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না এটি সংসারী লোকেদের পক্ষে নয় স্ত্রীলোক যদি খুব ভক্তও হয় তবুও মেশামেশি করা উচিত নয় জিতেন্দ্রীয় হলেও লোকশিক্ষার শিক্ষার জন্য ত্যাগীর এসব করতে হয় সাধুর ষোলোয়ানা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে তা না হলে তারাও পড়ে যাবে সন্ন্যাসী জগৎগুরু এইবার ঠাকুর ও ভক্তেরা উঠিয়া বেড়াইতেছেন মাষ্টার প্রহল্লাদের ছবির সম্মুখে দাঁড়াইয়া ছবি দেখতেছেন। প্রহল্লাদের অহেতুকী ভক্তি ঠাকুর বলিয়াছেন